وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي بلغ رساله وأدى الأمانة ونسح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا لبيضا ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك أما بعد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 فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار يقول عزم قائل ومن يشرك بالله فقد ضل دلالا بعيدا يقول سبحانه وتعالى إنه من يشرك بالله فقد افترى إثما عظيما يقول سبحانه وتعالى على لسان اللقمان الحكيم يا بنية لا تشرك بالله إن الشرك لظلم عظيم أن أبي بكرت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر ثلاثا قلنا بلى يا رسول الله قال الكبائر بالله وكان النبي صلى الله عليه الزور الزور عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আজকের এই ন মুসলিম ইসলামী বুনিয়াদী শিক্ষা কোর্সের মেহমানবৃন্দ সম্মানিত উপস্থিতি দীনীবাই বোনেরা এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছেন আমাদের সাথে আগত ঢাকা থেকে সময়ত মেহমান ফদিরাতু শেখ হাফেজ মাহমুদুল হাসান হাফেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করেছেন সেটি হচ্ছে ইমানের যে মূলনীতি রয়েছে সেই মূলনীতিগুলো আলোচনা করেছেন এখানে আমি আপনাদেরকে একটি অঙ্ক কষতে বলবো। এই জন্য বলবো যাতে করে আমরা উপলব্ধি করতে পারি ইমানের যে উসুলগুলো আলোচনা করা হয়েছে যে মূল্যীতিগুলো আমাদের সামনে আলোচনা করা হয়েছে সেই মূল্যগুলো আসলে আমরা বুঝতে পেরেছি কিনা এই অঙ্কটি আমাদের কষ্ট হবে অন্যথায় আমরা ভুল করে ফেলব এই দুনিয়ার যে অঙ্ক রয়েছে আমরা যে গণিতের যে অঙ্ক করে থাকি গণিতের অঙ্কের পদ্ধতি হচ্ছে এই যদি আপনি এক যোগ এক তাহলে কত হবে দুই হবে না 6, 1, मन करेंग एक कत हो छयोग एक सत हो पांच मानी एक पड़े गेसे छय कत बाकी उचूलगलो आलोचना जो मूर्नीतिग आलोचनादार मध्यंक व्यतिक्रम छयदी एक वियोग है जिरो हो जा छय एक कत हो जो बुझते पे क्या এই উসুলগুলো এত ইম্পর্টেন্ট যে একটিকে আরেকটি থেকে কোনো ভাবে বিচ্ছিন্ন করার অবকাশ নেই সুযোগ নেই বুঝতে পেরেছেন কিনা এখানে ইমানে কথাগুলো বলা হয়েছে কথা আলোচনা করা হয়েছে এই ছয়টি পয়েন্ট থেকে যদি আপনি ছয় থেকে যেকোনো একটা বাদ দেন শুধু আপনি বিশ্বাস করলেন না আপনি কি ইমানদার হবেন না। দেখছেন এখানে ছয় থেকে কিন্তু এক মাইনাস করলে আর কিচ্ছু থাকে না দুনিয়ার গণিতের সাথে এই আকিদার এই গণিত ইসলামের এই মৌলিক যে গণিত রয়েছে এই গণিতের হিসাব মিলাতে পারবেন না এই জন্য যদি কেউ আল্লাহ রব্বুল আলমিন তার কত সংখ্যক ফেরিস্তা রয়েছে এটা দুনিয়ার কেউ জানে না আল্লাহ রব্লুল আলমিন ছাড়া তার বাহিনী কত আছে আল্লাহ কেউ জানেন কিনা এই অসংখ্য অগণিত ফেরেস মধ্যে যদি আপনি জিব্রাইল কেউ স্বীকার করলাম বলে আমি জিব্রাইলকে মানি না তাহলে আপনি ইমানদার হবেন কিনা এর একটি পার্ট যদি কেউ স্বীকার করে এর ন্যূনতম একটি পার্ট যদি কেউ স্বীকার করে তাহলে সে ব্যক্তি ইমানদার হবে না দেখেন আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহ রা বুলালের পক্ষ থেকে অবতীর্ণ কি আপনারা উঠা বসা করছেন কষ্ট তো হবে সন্দেহ নেই যেহেতু ইলেকট্রিসিটি নেই আমরা একটু ধরতে পারবো না আল্লাহ তারা বলে দিচ্ছেন তারা জানিয়ে দিচ্ছেন আপনি তাদেরকে বলে দিন জাহান্নামের আগুন এর ইচ্ছ উত্তপ্ত কঠিন ভয়ঙ্কর সুতরাং এটা কি মানে গরম জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আমরা যদি আমরা বুঝতে পারি তাহলে এই কষ্টটুকু সহ্য করা আমাদের জন্য খুবই সামান্য খুবই সহজ আমার বন্ধুগণ সম্মানিত উপস্থিতি আমরা একটু চেষ্টা করে যে সামান্য একটু ধৈর্য ধারণ করি ইনশাল্লাহ এই আলোচনার পরে কিছুক্ষণ বিরতি হবে আমরা চেষ্টা করব মানে কিভাবে মানে কারেন্ট আসে কিনা বা কি অবস্থা একটু জানার জন্য চেষ্টা করব আমি বলতেছিলাম যেটি সেটি হচ্ছে এই ইমানের এই ইমান ইয়ের যে বিষয়গুলো আছে এর যদি সূক্ষ একটি বিষয়কে আপনারা স্বীকার করেন যেমন এই জমির মধ্যে আল্লাহ যত আসমানি কিতাব অবতীর্ণ করেছেন এগুলো কিন্তু অবতীর্ণ হয়েছে এগুলো ফালতু কিনা তো আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ইঞ্জিল কিন্তু আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব বুঝতে পেরেছেন কি না কিন্তু মানুষ সেটাকে কি করেছে পরিবর্তন করে দিয়েছে এখন মানুষ এই কিতাবকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে যেমন ইঞ্জিলের কোন কপি কোন ধরনের মানে অবশিষ্ট অংশ আদৌ কি ঐসা আলী হিসালামের মৃত্যুর পরে ঈসা আলী হিসালের যে হাওয়ারি যারা ছিল তাদের কাছে আছে কিনা এ বিষয়ে এখন সন্দেহজনিত কনফিউজ বুঝতে পেরেছে কিনা এ বিষয়ে এখন কোন কেউ কোনো তথ্য দিতে পারেনি বরং ইঞ্জিল বর্তমান যেই মানে নিউ টেস্টামেন্ট যেটা ইঞ্জিল নামে চালু করা হয়েছে এটা সম্পর্কে মানে সুখদ খ্রিস্টানরাই তাদের বইয়ের মধ্যে উল্লেখ করেছে যে এটি একটি বানানো বা তৈরি করা একটি বই সংকলন করা হয়েছে পরবর্তী সময়ে যে কথাটুকু আমি বলতেছিলাম সেটি হচ্ছে এই যে এই যে এখন এই ইঞ্জিল কিতাব যেটি মানুষের মানে বিভিন্নভাবে পরিবর্তন করে দিয়েছে মানুষ পরিবর্তন করেছে এই পরিবর্তিত কিতাবকেও যদি কেউ বলে যে না আমি ইঞ্জিলকে অস্বীকার করলাম তাহলে সে ব্যক্তি ইমান্দা থাকবে কিনা থাকবে ভালো করে বুঝেন এটি হচ্ছে মূলত ইমানের মৌলিক বিষয় এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস যতটুকু আলোচনা হয়েছে অত্যন্ত গভীর মনোযোগের সাথে আপনারা শুনতে পেরেছেন এবং উপলব্ধি করতে পেরেছেন আসুন এরপরে আমি যে বিষয়টি নিয়ে আজকের আলোচনা আপনাদের সাথে শেয়ার করব এটি আরেকটি দীর্ঘ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুগণ ইমানের যেই বিষয়টি আলোচনা করা হয়েছে এর সাথে একেবারেই নিবিড়ভাবে জড়িত একটি বিষয় সেটি হল ইমানকে বিনষ্ট করে দেয় ইমানকে ধ্বংস করে এমন একটি বিষয় হচ্ছে কবিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনের সাথে শরিক সাব্যস্ত করা আল্লাহ রব্বুল আলমিনের সাথে শরিক সাব্যস্ত করা যে আল্লাহ সুবান এই আসমান জমিন সৃষ্টি করেছেন গোটা মাস হল কাতের স্রষ্টা খালেক যিনি একমাত্র স্রষ্টা এখানে আর কোনো স্রষ্টা নেই আলোচনা শুরুতে আমার শেখ এ কথা বলেছেন এই পৃথিবীর কোন মানুষ এই কথা দাবি করে নিজে আমি আমাকে সৃষ্টি করেছি কোরআনে কোরআনের মধ্যে আল্লাহ সুবাহ তিনি যে এই সৃষ্টি করেছেন এর প্রমাণ দেওয়ার জন্য দুটি কথা বলেছেন বেশি না কটি কথা বলেছেন দুটি কথা আল্লাহ রাবুল আলমিন অস্তিত্বের প্রমাণ দলিল দরকার নেই এই জন্য আল্লাহ সুবাহতালা এই গোটা পৃথিবী দিয়ে দিয়েছেন অন্য কোন দলিলদের নেই বুঝতে দরকার নেই এই জন্য যেহেতু আপনি এই দিগন্তে তাকালে আকাশ দেখতে পাবেন মান খালা কাহা কে আকাশকে সৃষ্টি করেছে আপনি এই নিচের দিকে তাকাল বিশাল পৃথিবী এই পৃথিবীকে কে সৃষ্টি করেছে আপনি তো দাবি করেন নাই দুনিয়ার কোনো মানুষ দাবি করে নেই এই জন্য অবশ্য মানতারাই আজ বলেছেন প্রশ্ন রাখছেন এই মানব গোষ্ঠীর কাছে বিবেকের কাছে যারা বিবেচনা শক্তি যাদেরকে দেওয়া হয়েছে আপনার মাঝে আর এই মখলকাতের মাঝে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে একটি সেটি হচ্ছে আপনার মাবুদের পরিচয় নেওয়ার জন্য আপনার মাবুদ যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে একটা বিবেক দিয়েছেন যা দিয়ে আপনি আপনার মাবুদের পরিচয় লাভ করতে পারবেন আর অন্যদেরকে তাদের মাবুদের পরিচয় দিয়ে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে এই জন্য পরিচয় লাভ করা তাদের দরকার নেই এটা গুরুর এ কথা দরকার নেই জন্মের পরে যে তোমার মাহবুধ হচ্ছে অমুক কারণ তার মাহবুদের পরিচয় নিয়ে এসে জন্ম গ্রহণ করেছে এবং মাহবুদের আনুগত্য করে গেছে ওলা অর্ধ আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুই ইসলাম গ্রহণ করে আছে সবাই মুসলিম বুঝতে পেরেছেন কিনা সুতরাং তাদের জন্ম থেকেই এই ইসলামের আনুগত্য তারা আল্লাহর আনুগত্যে চলে গিয়েছে আল্লাহর আনুগত্যের এক চুল পরিমাণ আল্লাহর এই মাকলুকাতের মধ্যে মানুষ এবং জিন ছাড়া আর কেউ লঙ্ঘন করে না কেউ লঙ্ঘন করে না তাই আপনাকে বিবেক দেওয়া হয়েছে যাদের বুঝতে পারেন আল্লাহ আমিন তাই বিবেক দিয়ে আবার প্রশ্ন করছেন তাদের কি প্রশ্ন করি তারা কি কোন কিছু ছাড়া সৃষ্টি হয়েছে আপনি কি বলে আপনি কোনো কিছু ছাড়া সৃষ্টি হয়েছেন কেউ বলতে দুনিয়ার মানুষ তার সৃষ্টি সম্পর্কে যখন চিন্তা করবে তখন তার কাছে স্পষ্ট হবে আমি সৃষ্টি হয়েছি কোন কিছু ছাড়া সৃষ্টি হয় নাই এ কথা শুদ্ধ নয় আমার একটা সৃষ্টির কি রয়েছে সূচনা আছে আমি কবি সে তারা কি কোনো কিছু ছাড়াই সৃষ্টি হয়েছে নাকি তারাই খালেক তারা কি স্রষ্টা দুনিয়ার কোনো মানুষ কি দাবি করেছে যে আমি আমাকে সৃষ্টি করেছি আপনি কেউ করেছে দুনিয়ার কোনো পাগলও করবে না পাগলকে যদি আপনি প্রশ্ন করেন জিজ্ঞেস করেন যে তোমাকে কে সৃষ্টি করেছে সে বলবে যে আমার স্রষ্টা আছে এই জন্য আল্লাহ রাসুল সালামের কাছে যখন ব্যক্তি আসলো তখন রাসুল ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ তারার এই পরিচয় চাইলেন তখন মেদুইনকে একজন জিজ্ঞেস করলো প্রশ্ন করলো বেদুইনের কাছে যে মেদুইন তুমি কিভাবে আল্লাহ রাবুল্লাহ বাদের কথা তিনি যে খাওয়ালে বিশ্বাস করতে পালে সহজ কথায় বলে দিলেন এই যে গোবর দেখতে পাচ্ছ গোবর দিয়ে বুঝা যায় দাঁড় করিয়াছেন এই গোটা সৃষ্টি জগতের দিকে তাকালে কি আল্লাহুল আলমিনের শ্রেষ্ঠত্ব মহত্বের কথা বুঝা উপলব্ধি করা যায় না কোন সব যারা এই উপলব্ধি করতে পারবে না তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমার বন্ধুগণ সম্মানিত উপস্থিতি তাই বলতেছিলাম যে এই যে বিশাল মখ্ল কাতকে আল্লাহ সবানতার সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহ রাবুল আলাম সৃষ্টি করেছেন তিনি আমাদের শুধু স্রষ্টা তাই না তিনি সৃষ্টি করেছেন এবং সবকিছুর মালিককে মালিককে আল্লাহ রাব্বুল আলমিন এবং এই আল্লাহর এই মালিকানার মধ্যে কর্তৃত্ব করার অধিকার একমাত্র কার রয়েছে আল্লাহ রাবুল আলমিন রয়েছে এই বিশ্বাসগুলো আমাদের থাকতে হবে এখন আমি প্রথম পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে এই আমরা দুনিয়ার জগতে দেখি মানুষ যখন পার্টনারশিপে যায় শেয়ারে যায় পার্টনারশিপে যায় বুঝতে পেরেছি কিনা পার্টনারশিপ তো বুঝেন মানে আপনি কারোর সাথে ব্যবসা করতে যান তো ব্যবসা আপনি মানে তার সাথে অংশীদার হতে চান পার্টনারশিপে আপনি যখন যাবেন কারোর সাথে আপনি যখন পার্টনারশিপে যাবেন তখন পার্টনারশিপে যেতে হলে আপনি দেখবেন কেন আপনি পার্টনারশিপে যাচ্ছেন কয়েকটি মৌলিক কারণে মানুষ পার্টনারশিপে যায় আমি একটি একটি করে আপনাদের সামনে এই বিষয়গুলো আলোচনা করবো প্রথম মৌলিক কারণ হচ্ছে কোন ব্যক্তি তখন পার্টনারশিপে যাবে যখন ওই ব্যক্তির কাছে মূলধন শর্ট মূলধন নেই মূলধনের অভাব বুঝতে পেরেছেন কিনা আমার কাছে পাঁচ হাজার টাকা আছে আরেকজনের কাছে এক লক্ষ টাকা আছে পাঁচ টাকা দিয়ে আমি ব্যবসা করতে পারবো না এখন আমি তার সাথে পার্টনারশিপে যাব মূলধনের কি রয়েছে অভাব মূলধনের অভাবটুকু পূরণ করার জন্য মানুষ পার্টনারশিপে যায় আমার সুবান পার্টনারশিপের প্রয়োজন নেই যেহেতু তার মূলধনের কি নেই আলদার আব্বুল আমি অভাব আছে কিনা মূলধনের অভাব আছে আল্লাহ তালার আপনারা কি মনে করেন বরং আলদারাবুল আল আমিন এই আসমার এবং জমিনের যত মূলধন আছে যত সম্পদ আছে যা কিছু আছে আল্লাহ রবুল আলমিনের যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের সাথে শরিক সাব্যস্ত করলো সে আল্লাহ রবুল আলমিনকে মুখে ব্যক্তি মনে করলো আল্লাহ সুবাহ মূল পরিচয় যেটি সেই পরিচয়টুকু নষ্ট করলো যে পরিচয় আল্লাহ সুবাহ পুরানি কিরিমের সুরা মধ্যে আল্লাহ রবীন্দিন তার প্রথম পরিচয় দিয়েছেন সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ রবিন এত বেনিয়াজ যে এত অবুখাপি যে আল্লাহ রব আন কোন প্রয়োজন হয় না ইন্ডাম বিধান হচ্ছে না কারণ ক্ষমতার সাথে এটা আপনার বিবেক দিয়ে এটা বুঝার বিষয় নয় আপনি চিন্তা করবেন যে কি হয়ে যায় কিভাবে কারণ আপনার বিবেকের যতটুকু জ্ঞান দেওয়া হয়েছে এর বাইরে আপনি কিন্তু জ্ঞান এর বাহিরে উপলব্ধি যেমন আমার এই উপলব্ধিটুকু সীমাবদ্ধ করা হয়েছে কিসের মধ্যে বলতে পারবেন কি আপনারা বস্তু জগতের মধ্যে আর এই আল্লাহ রাবুল্লা আলমীর এই ক্ষমতা হচ্ছে বস্তু জগতের বাইরের ক্ষমতা বুঝতে পেরেছেন কিনা ফলে এই বস্তু জগতের বাইরের ক্ষমতা হওয়ার কারণে এটি আমার বিবেক দিয়ে আমি উপলব্ধি করতে পারবো না যে আসলে কিভাবে হয়ে যায় সুতরাং যারা আল্লাহ রব্বুল আলমিনের সাথে শির করল সেটা যতই ক্ষুদ্র হোক না কেন আল্লাহ রাব্বুল আলমিনের সাথে যদি কেউ সের করে থাকে তাহলে से व्यक्ति आल्लाह रब्बुल आलमीन के अमुखापेक्षी सब्यस्त करलना अंशीदार सब्यस्त कर लाइ अभाव पूरण करल्लाह रब्बुल आलमीन नवजमीन दारे यल्ला रब्बुल आलमीन शीर्ख अल्लाह रबुल आलमी सबसे जत बड़े क्षमतार তার মর্যাদার সাথে এটি সবচেয়ে বড় সাংঘর্ষিক বিষয় এটা প্রথম পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যারা পার্টনারশিপে যায় তাদের দ্বিতীয় একটি অভাব আছে সেটা হল এই যেমন অনেকের তার কাছে টাকা আছে মূলধন আছে কিন্তু জনবল নেই লোক নেই সময় নেই বুঝতে পেরেছেন কিনা জনবলের অভাব বলে সে মনে করে যে এই ব্যবসাটা আমার চালু করতে হলে তাহলে একজনের সাথে ভাই আপনি আসেন আপনি আসেন আপনি একটু আমাদের ব্যবসাটা আমার ব্যবসাটা একটু দেখেন আমি টাকা পয়সা দিব আর আপনার ব্যবসা করে আমাকে ইনকাম দিবেন বুঝতে পেরেছি না যেহেতু তার ক্ষমতা জনবলের অভাব সময়ের অভাব এই জন্য লোকদের সাথে পার্টনারশিপে যায় আপনি বলেন আমার আল্লাহ আব্বুল আলমিনের জনবলের অভাব আছে কিনা যেটি আমি প্রথম আয়াত আপনাদের সামনে স্পষ্ট করেছি এই গোটা মাস লোকাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের संख्या कत जे कत विशाल सुबान क्षमता सेल्लाई सूतम क्षमता अथवा जनबल अभाव रबुल आलमीन मान लोक देखे शरीफ नहीं, नहीं उदाहरण दी आप बड़ पीर का बला कि बोलते ও মার্শাল্লাহ এখানে তা আলেম পাওয়া গিয়েছে আব্দুল কাদের জিলানিকে বড় বীর করা হয় তাকে বুঝতে পেরেছেন আব্দুল কাদের এমনি আল জিলি রহমতুল আলাই তিনি হাম্বুলি মসহাবের আলেম ছিলেন বড় আলেম ছিলেন অনেকের ধারণা হচ্ছে এই যে আল্লাহবুল আলমীর এর ক্ষমতার কিছু অংশ আব্দুল কাদের জিলানিও করে করে মানে তার কাছে সে ক্ষমতা আছে একটা লকব দিয়েছে বই আছে আপনারা দেখবেন বড় পীর একটা লকব আছে তার আপনারা জানেন কি না দস্তির কি লকব বললাম দস্তেগির দস্তেগির লকব দিয়েছে তাকে দস্তেগির বলা হয় থাকে কাকে বলে আল্লাহ সুবাহ একদিন দেখেন মানে বইয়ের এর মধ্যে লিখতেছে যে আল্লাহ সুবাহ एक दिन आब्दुल कानी रहमतुल्लाई सह आर्स हाटहा हठात्व अवस्था अल्लाहराबुल कल्ला हाथ धरे अल्लाह रबुली के उठाए पड़े दावर रक्षा करब्दुल कलानी नाम हो दस्तेगिर बड़े नवजा जरा इसलम ग्रहण करी अपन के बल ইসলাম গ্রহণ করলে চলবে না ইসলামের নামে যত কুসংস্কার আছে ইসলামের নামে যত খারাপ কাজ আছে ইসলামের নামে তৎপরতা আছে জান্নাত পাওয়া সম্ভব বুঝতে পেরেছেন কিনা ইসলাম গ্রহণ করলে তো জান্নাত নয় কারণ ইসলাম এখন কি হয়েছে ইসলামের নামে এখন বড় দরদের খেচুড়ি আবিষ্কার করে দিয়েছে বুঝতে পেরেছেন কিনা এটি খাওয়াও যায় আবার দেখাও যায় এই একটা খিচুড়ি তৈরি করে দিয়েছে এই ইসলাম দিয়ে কাজ হবে না প্রকৃত ইসলাম যেটি সেটি জানতে হবে যেটি মোহাম্মদ সুল্লাহ সাল্লাম আমাদের কাছে রেখে গিয়েছেন কেমত পর্যন্ত আগত উন্মতের কাছে আমানত হিসেবে আসুন আব্দুল কাদির নাবিস আব্দুল কাদির নাবিস রহমতুল্লাহকে বলে মুদস্তরি अलदार अब्बुल आलमीन आनी मन करेंटा की मुसलमान विश्वास कर सूझ आब्दुलीदारब्बुल के बाचा करे फिर आलोचना करा सुनी बाबा रे अब्दुल क्षमता बेपार बुझते पे क्या एक मानुषे क्षमता नहीं আল্লা মাতের মধ্যে আল্লাহ যদি তার শেষ হয়ে যাবে ইচ্ছে দরকার নেই বুঝতে পেরেছেন কিনা আল্লাহ রবুল আলমিনের সবচেয়ে বড় মধ্যে একজন ইসরাফিল আলী হিসারতাম সিঙ্গায় পুন বসে আছেন আল্লাহ রবুল্লা দিবে এই ঘটে মাখলো কা শেষ হয়ে যাবে ইল্লা আল্লাহ যা চাইবেন তাছাড়া আর কিছুই থাকবে না সুতরাং আল্লাহ রব্লুল আলমিন আপনি মনে করছেন মানুষের প্রয়োজন আছে কিনা আব্দুল কাদের জিরানির প্রয়োজন আছে কিনা আরেকটি বিষয় দেখেন বিভ্রান্তি কোথায় আব্দুল কাদের জিরানি আজ থেকে মরে গিয়েছে কত বছর আগে মরে গিয়েছে দাফন করে দাফন কাপড় সব শেষ হয়ে গেছে। তারপরে আমরা আব্দুল কাদের জিলানির পিছিয়ে পিছিয়ে ঘুরি বলি যে মানে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো ইয়া গাউস আমাদেরকে সাহায্য করো আগে তিনি আমাদেরকে সাহায্য করো তিনি সাহায্য করবে না সাহায্য কে করবে সাহায্য কে করতে পারে আল্লাহ রাবুল স্যার কেউ সাহায্য করতে পারে না সুতরাং এ বিশ্বাস করার একজন ইমানদার ব্যক্তির আদৌ সুযোগ নেই যে এই মাতের কোন কর্তৃত্বের ক্ষেত্রে কোন মানুষের কোন ক্ষমতা রয়েছে আল্লাহ রয়েছে যেগুলো আল্লাহ রবিন পরিচালনা করেন বন্ধুক্ষণ আপনি দেখেন না কামত পর্যন্ত যাকে যাতে করে এই উম্মতে মহাম্মদী শিক্ষা নিতে পারে এজন্য আল্লাহর রবুল্লাহ আহমিন একটি একটি করে উদাহরণ দিয়েছে ফেরাউনের মতো এত বিশাল ক্ষমতাধর ব্যক্তিকে শুধু পানি দিয়ে দংশ করেছে পানিতে মানুষ মারা যায় কিনা স্বভাবত মারা যায় না স্বাভাবিকভাবে মানুষ পানিতে যায় না আগুনে পড়লে একেবারেই কম কারণ পানিতে মানুষ সাত আট টাকার কেটে কোন রকম বেঁচে যেতে পারে কিন্তু এই ফের কি যেহেতু এই নীল নদের গর্ব করেছিল তাদেরকে রক্ষা করে বলেছিল যে এই নীলনদ আমার নির্দেশ অনুযায়ী চলছে ठीक आमदेश अनुजाई जी चले तुम्हें देखो नीर्ण तुम्हारे चले क्या निर्णय कैम मानुषे स्पष्ट करीवन शेष होब्राह के शेषि छोट्टी दिए शेष कर दिए बुझते पे क्या अल्लाह अब्बुल आलमीन एेष करार जो जरा आल्लाह अबुल्ला आलमीन के बाद दिए पृथ्वी मध्य এই কথা তার দাবি করেছিল আমি তোমাদের বড় খোদা আমার কর্তৃত্ব রয়েছে আমার বড়াই রয়েছে আমি তোমাদের জন্য এই এই করতে পারি একজন একজন করে প্রত্যেকটি অপরাধীকে বা পৃষ্ঠকে আল্লাহ আলামিন। আলমিন এমনভাবে হত্যা করেছেন এমনভাবে তাদের মৃত্যু হয়েছে এমন এমনভাবে তাদের শেষ পরিণতি হয়েছে যে পৃথিবীবাসী যাতে করে কেমত পর্যন্ত তাদের থেকে শিক্ষা নিতে পারে সেভাবে তাদেরকে শিক্ষা দেয়া হয়েছে বুঝতে পেরেছেন কিনা এই জন্য আল্লাহ রাবুল্লাহ মিনের এই বিশাল জনবল যে রয়েছে এই জনবলের কাছে মূলত আমরা আসলে কিছুই না তিন নম্বর যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটি হচ্ছে মানুষ পার্টনারশিপে যায় আর আরেকটি কারণে সেটা হল ব্যবসায়ের বুদ্ধি কৌশল যদি কারো কাছে যারা না থাকে তখন সেই ব্যক্তি অন্য লোকের কাছে গিয়ে বলে ভাই আমার তো টাকা পয়সা আছে ভালো কিন্তু আমার কাছে তো আসলে কৌশল নেই বুদ্ধি নেই ব্যবসার পলিসি সম্পর্কে আমার জ্ঞান নেই এখন আমি কিভাবে ব্যবসা করতে পারি আপনি একটু আমাকে কৌশল দেখাই দেন অথবা আপনি আমার সাথে ব্যবসায় শেয়ার হন ঠিক কিনা আল্লাহ রবুল আলমিনের কৌশলের কোন অভাব আছে কিনা দুনিয়ার যত ষড়যন্ত্র আছে যত কৌশল আছে সব কিছু আল্লাহ রবুল আলমীর কাছে কিচ্ছু না বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমীর কাছে এই সব কিছু একেবারে তুচ্ছ আল্লাহ সুবানের সকল ষড়যন্ত্র পলিসি করে আমাদেরকে তার পথের দিকে নিয়ে যাচ্ছে সেটাও আল্লাহ তালার কাছে কিচ্ছু না সুতরাং আল্লাহ আব্বুল আলমিন সকল দিক থেকে আল্লাহ রবুল আলমিন হচ্ছেন বেনিয়াজ অমুখাপেক্ষী আল্লাহ রব্বুল আলমিনের শরিকের কোন প্রয়োজন নেই আমার বুদ্ধগণ কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই আমরা যারা ইসলাম গ্রহণ করেছি আমরা যারা মুসলিম নাম ধারণ করেছি আমরা আল্লাহ রব্বুল আলমিনের এই তৌহিদকে এই একত্র ভাবকে এই ইউনিকনেস অফ আল্লাহ সব তারা আল্লাহ রব্বুল আলমিনের এই আমরা সত্যিকার ভাবে সেভাবে উপলব্ধি করতে পারিনি বুঝতে পারিনি আমরা আল্লাহ রাবুল আলমিনের সাথে অন্য যদি কাউকে ঢুকাতে পারি আমাদের বুজুর্গকে যদি ঢুকাতে পারি আমার পেশা ভুজুরকে যদি ঢুকাতে পারি আমার সকল কুতুবুল আক্তাব যিনি আছেন তাকে যদি ঢুকাতে পারি বুঝতে পেরেছেন কিনা গৌসুল আজমকে যদি ঢুকাতে পারি তাহলে আমরা মনে করে থাকি যে আমরা মনে হয় আল্লাহর কাছে বসতে পারলাম আর শতানও কত বড় বুজুর্গ বুঝতে পেরেছে কিনা শয়তানের বুজুর্গির বিষয়টি আমার আগে জানা ছিল না আপনাদের একটু কিচ্ছা বলি সেটা হচ্ছে এই এত গরমের মধ্যে আপনাদের খুব কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও মানে কিছু কথা আপনাদেরকে না বললে নয় এই জন্য বলা আপনাকে রাগ করতেছেন কিনা ভাই আপনি এত গরমের মধ্যে আগুনের মধ্যে কি করতেছেন আসল ব্যাপার হচ্ছে কি আমরা মানে দুঃখ প্রকাশ করেও কিছু লাভ হবে না মানে যদি বলি সরি সরি সরি যতবারই বলি লাভটা কি হবে লাভ নেই এই জন্য দুঃখ প্রকাশ করে লাভ নেই তবে মানে আমি বুঝতে পারতেছি না যে আসলে ব্যাপারটা কি ঘটেছে বা কেন মানে সমস্যা হয়েছে যাই হোক সমস্যা হতেই পারে আল্লাহ রাত গ্রাম হজ করার জন্য তখন মানে সৌদি আরব গিয়ে আমি দেখতেছি মানে দেখলাম যে তখন ওই যে জামানাতে যে পাথর নিক্ষেপ করে ওখানে দেখলাম যে বুজুর্গ শৈতান কি তোর মানে উর্দুতে লেখা আছে বুজুর্গ শৈতান কি মানে বড় শৈতানের দিকে এটা ইন্ডিকেট করা আছে বুঝতে কি না মানে বড় শৈতানের দিকে যাও পাথর মারার জন্য কিনা এই যে বুজুগ শান্তই বুজুর্গ হোক না কেন কিন্তু এই শয়তান তার এই বুজুর্গি দিয়ে সত্যিকার ইমানদার ব্যক্তিদেরকে তাদের কথা আল্লাহ মানও তারা কোরআন করিম এর মধ্যে বলেছেন ইল্লা शयतान विभिन्न आयतान कि आविष्कार करयान एक कौशल आविष्कार करें एक नम्बर कौशल हो शान बेहो दुनिया राजा बाशाररखास्त दीते चाओ তাহলে এই দরখাস্তের মধ্যে তুমি ওই একজন মাধ্যম দরাজ মানে অমুকের মাধ্যমে গিয়ে দরখাস্তটা দাও যাতে করে তোমার দরখাস্ত কবুল হয় একটা উসিলা দরো বুঝতে পেরেছেন কিনা যে একজন উসিলা দর মন্ত্রীর কাছে গেলে একজন ওসিলা দত্ত হয় প্রেসিডেন্টের কাছে একজন উচিলা দত্ত হয় সুতরাং আল্লাহর কাছে যেতে হলেও একজন ওসিলা দত্ত হবে বুঝতে পেরেছেন কিনা শয়তান কৌশলী বুদ্ধি দিয়েছে দুনিয়ার মানুষের অযোগ্যতা রয়েছে দুনিয়ার মানুষের সম্পদের কমতি রয়েছে এই সে সবাইকে দিতে পারবে না এই সে মাধ্যম ধরে ধরে কিছু দেয় যেমন আমার পকেটের মধ্যে যা টাকা আছে এর বাইরে আমি টাকা দিতে পারবো পারবো না দুনিয়ার মানুষের সাথে আল্লাহ রবুল আলমিনকে তুলনা করেছেন গরদ করেছেন শয়তান আপনাকে বলেছি দিয়েছে বুঝতে পেরেছেন কিনা ওসিলার কোন সুযোগ নেই একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহর চাইবে আমি আমার বান্দাকে দেবো এখানে আর মাঝখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন বের করে নিয়ে আসেন কেন এই বুজুর্গ থেকে আসলো একে কে ডেকেছে একে মোহাম্মদ রসুলাম কি তাকে দায়িত্ব দিয়ে গেছেন না क्यों ता दायित्व दिए जाए सूतरा एक व्यक्ति केुका एरपो मना करी आपके सहयोगा करते हमार बन अल्लाह रब्बुल आलमा जमनी भाई बदत एकम्र कार्य है अल्लाहर सबकि कार्य अल्लाह रब्बुलम मजखने को पार्सन आसार को सूख आजखने जो पार्सन इसे जाए अल्लाह रब्बुल हक आपनी नष्ट कर दिल अल्लाह रब्बुल आलमीन के अक्षम मन करलें और बंदार दायित्वता की নবী আব রসুলগন এসেছেন শুধু আল্লাহ রব্বুল আলমীদের পক্ষ থেকে আল্লাহর ওয়হি মানুষের কাছে পৌঁছানোর জন্য আমার বন্ধুগণ্যের অসংখ্য আয়তের মধ্যে নির্দেশ দিচ্ছেন দায়িত্ব ছাড়া আপনার কোন দায়িত্ব নেই আপনি তাদের উপর কর্তৃত্বশীল নন তার এই আপনি তাদের উপর ক্ষমতাশীল নন আপনি তাদের উপর কোন দায়িত্ব আসেন নাই তাদের দায়িত্ব কার আল্লাহর মান্দার দায়িত্ব কার হবে আল্লাহ আল্লাহ আলমিনের সাথে আমাদের সম্পর্ক সরাসরি যতক্ষণ পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমরা সত্যিকার আল্লাহ রবুল আলমিন তৌ হিরকে সাব্যস্ত করতে পারবো না এবং এর মাঝে যে কোন সময় শয়তান একজনকে ঢুকিয়ে দিয়ে সেখানে কি করবে শয়তান আমাদেরকে শিরকের মধ্যে ফেলে দিবে শিল্পের মধ্যে ফেলে দিবে বন্ধুগণ দুই নম্বর যে শেতান পলিসি করেছে সে পলিসি আপনাদেরকে শোনাই শৈতান আমি বলেছি যে বুজুর্গ হয়েছে পলিসি করেছে কি পলিসিটা শৈতান করেছে দেখেন শয়তানটা পলিসি করেছে আমাদের দেশে কিছু লোক আছে নিজেদেরকে পীর দাবি করে বুঝতে পেরেছেন কিনা পীর দাবি করে আসলে এরকম এদেরকে পীর নিয়োগ দিছে কি আপনি বলুন তো কে তাদেরকে পীর নিয়োগ দিয়েছে কে তাদেরকে পীর নিয়োগ দিল কেন সে নিজে দাবি করতেছে পীর আমার বন্ধুগণ বিভ্রান্তি ছাড়ার হঠাৎ করে আমাদের আন্তর্জাতিক বিশ্বে মন্দা দেখা দিয়েছে না ঠিক এদের ব্যবসায়ও যখন মানুষগুলো কোরআন এবং হাদিস পড়া শুরু করেছে এই যে এখানে অন্ধকার আছে অন্ধকারের মধ্যে যখন আলো এসে যাবে তখন আপনারা দেখতে পাবেন এখানে কোনটা নোংরা কোনটা অপরিচ্ছন্ন কোনটা ঠিক নয় এগুলো দেখতে পাবেন না যখন মানুষের কাছে জ্ঞানের আলো শিখিয়েছে যে ওহির মাধ্যমে মাহমুদুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি জাহিন সমাজকে সত্যিকার আলোকিত মানুষে পরিণত করেছিল ওই ওহির আলো যখন মানুষের কাছে এসে যাচ্ছে তখন দেখলো যে ব্যবসা তো খুব মন্দা হয়ে যাচ্ছে ব্যবসার অবস্থা খুব খারাপ তখন একটা একটা তারা শয়তান তাদেরকে একটা মানে স্লোগান শিখিয়ে দিচ্ছে বলছে যার পীর নাই তার পীর শৈতান শুনছে কিনা এরকম কথা একটা ব্যবসা যার বিনা বলেন এর মাধ্যমে মূলত আল্লাহ রব্বুল আলমীর হক প্রশ্ন করা হচ্ছে আমার বন্ধুগণ আল্লাহর মান্ধাদকে আল্লাহ রাব্বুল আলমীর সাথে যতদিন পর্যন্ত সম্পর্কিত করা না হবে ততদিন পর্যন্ত তৌহিদ তাহকিক করা যাবে না তৌহিদকে বাস্তবায়ন করা আপনি প্রথমে আমার কল্পের দিকে তাওয়াজ্জি করেন বলে আমার কল্প হয় আমার পিসা মজুরের কল্পের দিকে তোয়াজু করে করলাম পিসা হুজুরের পিসা বাবা দাদার পিসা মজুরের দিকে দাদা হিসাব হয় তারপর আপনি আব্দুল কাদির জিলানির দিকে তওয়াজ্জু করেন আব্দুল কাদের জিলানি হয়। তারপর হাসান আবিল হাসানের দিকে মানে হাসান বসরিয়ার দিকে তওয়াজ্জু করেন হাসান বস্রি দিকে করলাম তারপরে বলে যে হাসান বসরির দিকে হয় আলী আবি দিকে তওয়াজ্জু করেন আলি এবনে আবি দিকে তওয়াজ্জু করেন তারপরে আপনি হোসেন এবনে আলী হাজির দিকে তওয়াজ্জি করেন হোসেন এমনি আলী দিকে করে তারপর মহম্মদুল্লাহ আসলাম তওয়াজ্জু করেন মহম্মদুল্লাহ আলম অন্তর হয় তারপরে আল্লাহর দিকে তওয়াজ্জু করেন এ কথা শোনার পর শহীদ ইসমাইল আহমদুল্লাহ মাথায় উঠে গেলাম হা এটা কি সেই শিল্প নয় যে শিল্প থেকে এই উম্মাকে রক্ষা করার জন্য মোহাম্মদ সাল্লা ইসলাম আগমন করেছিলেন এটা কি সেই কি বলছ তুমি আত্মা আমি কোনোদিন হতে পারি না এটা শিল্প আর কিছু না যারা ইমানদার ইমান এনেছে আসাদ হকবর লিল্লাহ তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে আল্লাহ হব আলমিনকে আমার বন্ধু এখানে সবচেয়ে বড় বিভ্রান্তি আমাদের যে আমাদেরকে বিভিন্ন গলিতে গলিতে নিয়ে যাচ্ছে सबचे मौलिक क्या शीर्क मुक्त की जीवन जापन आसन अल्लाह रबुल्क हक नष्ट कर विभिन्न भावे पलिसी कर এই দুটি পলিসির কথা শেখান দুটি মানে পলিসির কথা আমি আপনাদের সামনে আলোচনা করলাম আমার এখানে পলিসি রয়েছে অনেক যদি আজকে আলোচনা করি আর যে গরম পড়তেছে তাহলে বাসার উপায় থাকবে না এই জন্য আজকে আল্লাহ রবাহ কিছু ছেড়ে দিলাম আল্লাহ সুবাহ ইনশাল্লাহ যদি কোনো সময় আবার আমাদেরকে আলোচনার সুযোগ দেয় আমরা এই বিষয়টি বলবো এখন আমি যে পয়েন্টটি আমি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে এই শিল্পের ভয়াবহতা কি এটা আমাদের জানতে হবে বন্ধুগণ আল্লাহ সুবাহ এই শিরকের ভয়াবহতা কোরআন একটি অসংখ্যে আল্লাহ রাবুল আলমিনের শরিক থেকে নিজেকে মুক্ত রাখতে পারে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই যদি আপনি হিন্দু ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেন যদি আপনি খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেন যদি আপনি बौद्धर्म स्मान ग्रहण कर तौहि दिखे स्थान ग्रहण करिप्त हो जाए शीर्क मध्य लिप्त हुआ उदाहरण हमारा मिनाल मकर पबा काफिल मिजाब मान बिस्टिंग दौड़ दिए गए कूपर मध्य पड़े ग বুঝতে পেরেছেন কিনা আপনি নিজেকে রক্ষা করতে পারেন নাই আমার কথাগুলো কি আপনাদের কাছে স্পষ্ট হচ্ছে কি না আপনি বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করার জন্য আপনি এই শিল্পের ভয়ঙ্কর যে অবস্থা রয়েছে সে অবস্থা থেকে নিজেকে মুক্ত করার জন্য আপনি শিল্প থেকে বের হয়ে আসছেন কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এখানে এসেও আপনি শিল্পের গলিতে আপনি নিজেকে কি করলেন আবার হারিয়ে ফেললেন আমার বন্ধুগণ আমার ধিনী ভাইয়েরা ভাই বোনেরা স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই এক নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে পছন্দ হয়েছে সুভান আল্লাহ আল্লাহ রব আলমিনের কাছে পছন্দ হয়েছে রোহমানের বক্তব্য তখন তার ছেলেকে এই কথা বললেন ইয়া বুনে বিল্লাহ হে আমার সন্তান আল্লাহ রব্বুল আলমিনের সাথে শরিক করো না ইন্দর শির কালা দুল মনে দিন জেনে রাখুন শেরক হচ্ছে মহা অন্যায় শির হচ্ছে সবচেয়ে বড় অন্যায় আল্লাহর এই এই আকাশে নিচ্ছে এরছে চেয়ে বড় কোন অন্যায় নেই কেন এত বড় অন্যায় কারণ আপনি যদি আপনার উপর জুলুম করেন খুব ভালো করে বুঝেন আপনি যদি আপনার উপর জুলুম করেন তাহলে আপনি ঠিক কি কিনা অন্যের কোন অসুবিধা হয় নাই বুঝছে কিনা অন্যের কোন ক্ষতি হয় নাই আর আপনি যদি উনার উপর জুলুম করেন তাহলে উনার উপর জুলুম করেছেন উনার ক্ষতি মানে করেছেন বুঝতে পেরেছেন কিনা আর আমার কোন ক্ষতি করতে পারেন নাই আর আপনার নিজেরও ক্ষতি হয় নাই ক্ষতিটা কারা হয়েছে আরেকজনের হয়েছে মানে তার উপর জুলুম করেছেন আপনি যদি মানুষের উপর জুলুম করেন তাহলে শুধু মানুষের উপর জুলুম করছেন জিন্দির উপর জুলুম করতে পারেন নাই বুঝতে পেরেছেন কিনা কিন্তু যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমের সাথে শরিক সাব্যস্ত করলো এই গোটা মাখলো কায়াতের উপর আল্লাহ রাবুল আলমের যে হক রয়েছে সেই সমস্ত হকের উপর জুলুম করলো বুঝতে পেরেছেন কিনা সমস্ত কারণ শির হচ্ছে সবচেয়ে মহা অন্যায় এ পৃথিবীর মধ্যে এরছে বড় অন্যায় নেই আলহামদুলিল্লাহ আল্লাহ সুত আমাদের কবুল করুন যেন আমরা সুন্দরভাবে প্রোগ্রামটি চালাতে পারি সম্মানিত ভাইরা যিনি বায়ু বোনেরা আমি এর চেয়ে বড় অন্যায় নেই আজকে যারা আল্লাহ রাব্বুল আলমিনের আজকে যে সমস্ত বাইরা আল্লাহ রাবুল আলমিনের হক নষ্ট করছেন আল্লাহ রাবুল আলমীর সাথে শরীর সাব্যস্ত করছেন তাদের এই উপলব্ধি নেই যে আসলে আমি কত বড় অন্যায় করছি এই গোটা মা লোকান্তির উপর আমি জুলুম করে যাচ্ছি আর আমি মনে করছি যে মন মনে হয় যেরো আমি এটা ছোট্ট অপরাধ করছি একটা সিজদা। যে সিজদাটি একমাত্র আল্লাহ রব্ুল আলমিনের জন্য হবে বুঝেন সিজদা কিচ্ছু না সিজদার গুরুত্ব কি মানে আপনি একটা মাটির দিলেন কি আল্লাহ রাবুল আলমীর জন্য হবে খাই দুনিয় মাফি হা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার চেয়ে উত্তম বুঝতে পেরেছে তাহলে এই বাহাদতের গুরুত্ব কিন্তু আল্লাহ রাবুল আলামের কাছে অনেক বিশাল এই সিজদাটুকু আপনি গিয়ে পিসাবের মানে পায়ের মধ্যে দিয়ে দিলেন अपनी गुजुर्ग हुजुर पायर बैदे दिए दिल्ली इच्छा बड़ा अन्ाय बुगण के विभिन्न गलती नार कारण आज के मुस्लिम उम्मार मध्य शिल्कर जो कनसेप्ट से शुदुम्र सीमी शुद्ध मूर्ति पूजार मध्य शुद्ध मूर्ति पूजार नाम शीर्प नय শিল্ক অনেক বিশাল একটি বিস্তৃত আলোচনা আমরা একটা বই এই বিষয়ে সংকলন করেছি তহিদ শিল্ক এবং মুসলিম বর্তমান মুসলিম সমাজ ইনশাল্লাহ আমরা বিতরণ করবো আপনাদের মাঝে বইটি আমরা নিয়ে এসেছি এখানে বিস্তারিত আমরা আলোচনা করেছি শিল্পের যে ধরনগুলো রয়েছে যদিও বিস্তারিত এখানে আলোচনার সুযোগ নেই আজকের আলোচনার মধ্যে সময়টা একটা তেরো আমাদের বিরতি কখনো কখনো হওয়ার কথা ছিল একটাই হওয়ার কথা ছিল আচ্ছা আর পাঁচ মিনিট কথা বলবো এরপরে প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা শেষ করবো সম্মানিত উপস্থিতি আমরা বলতেছিলাম এ শিরকের ভয়াবহতা সম্পর্কে আরেকটি কথা বলবো। সেটি হচ্ছে সারা জীবন যদি কোনো ব্যক্তি আল্লাহ আব্বুল আলমীর তৌহদকে বাস্তবায়ন করে আল্লাহ আব্বুল আলমীর বাহাদুদ করে কিন্তু আল্লাহ রবিনা গাই জন্য যদি সুত্র একটা মাসিও জমে করে সে ব্যক্তি তার জীবনের সমস্ত আমল বরবাদ করে দিল এবং ওই সারা জীবন বিভিন্ন প্রতিমা মূর্তি বুঝা যে ঠিক যেই হুকুম সেই হুকুমের মধ্যে চলে গেল বলে নৌজবিল্লা স্পষ্ট করে আমার নবী সাল্লামকে লক্ষ্য করে বলছেন লাইন আশাকতা যদি তুমি সির করো তাহলে লাইয়াহ আমালুক তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কোন কাজে আসবে এই আমল গুলো কোনো কাজে আসবে না লাইন আসলে আমালুক তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে ওয়ালে তে উনেন না মিনাল খাসির এবং তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে হাসরিনের তফসির মধ্যে আব্বাস বলেন পুরানি করিমের যতটি আয়তের মধ্যে হাসরিন বুঝানো হয়েছে এখানে জাহান্নামীদেরকে বুঝানো হয়েছে যেহেতু সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাই যারা কেয়ামতের দিন নাতে যেতে পারবে না জাহান্নামে যাবে তারা তাদের ক্ষতিগ্রস্ত আর কেউ আছে কিনা এই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত আমি বন্ধুগণ বলতেছিলাম সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যদি আমরা ছোট্ট একটা শির করে থাকি আল্লাহ রাসুল উদাহরণ এই উদাহরণটি বনীষাল থেকে নিয়েছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লা সাল্লাম এক ব্যক্তি শুধুমাত্র একটা মানে একটা মাসি জবে করেছে আল্লাহ রুষ্টির জন্য নয় একটি ব্যক্তির জন্য ব্যক্তির সন্তুষ্টির জন্য এই মাসি জবে করার কারণে রসুল্লাহাম মধ্যে বলতেছেন সে জাহান্নামি হয়ে গেছে আর জাননাতে যেতে পারবে না আর জাননাতে যেতে পারবে তাই এই শিল্প এত ভয়াবহ যে এই শিল্প থেকে যদি আমরা নিজেদেরকে রক্ষা করতে না পারি তাহলে কিন্তু আমাদের এই আমলগুলো কেয়ামতের দিন আল্লাহ দেখা যাবে না বলছেন কেয়ামতের দিন আমলগুলো আমাদের বিক্ষিপ্ত তোলার মতো উড়িয়ে দেওয়া হবে কোনো কাজে আসবে না এই আমলগুলো আমাদের কোনো কাজে আসবে না তাই আমি আপনি এখানে জাহান্নামে যাওয়ার জন্য কি চেষ্টা করতেছি কিনা আর জাহান্নামে যাওয়ার জন্য কোন চেষ্টার দরকার আছে কিনা আপনার কি বলবেন জাহার নামে যেতে চান কোন চেষ্টার দরকার নেই যেতে পারবে শুধু চেষ্টা দরকার আছে জান্নাত যাওয়ার জন্য জান্নাতের পথে যেতে হলে অবশ্যই আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে ঠিক কিনা তাই এই শিল্পের পথ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আমলের কোনো মূল্য হবে না আমলে কোনো কি হবে না মূল্য আবার নবী সাল্লা যারা ভালোবেসেছিলেন অনেক বেশি ভালোবেসেছিলেন তাদের মধ্যে একজনের নাম আমি আপনাদের সামনে উচ্চারণ করতে চাই সে হচ্ছে আলী আবু তো আব্দুল মোতালেবের ছেলে রসুল সাল্লা চাষা আবু তো আলেম রসুল তার মধ্যে এত বেশি ছিল যে আব্দুল মোত্তালেম মৃত্যুর সময় আবু তালেবকে ডেকে বলেছে जा आमारे शंतान के तुम्हारे हाथे तुले दिल तुम मृत्यु पर हिफाजतु पालन करते गाबू तलेब अल्लाह रसुल रक्षणाक्षण कराते জীবনের কোন মুহূর্তে তার জীব দশায় এই বাপের পক্ষ থেকে এই প্রদত্ত আমানতের খেয়াল না হয় এজন্য আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের প্রত্যেকটি কাজে ছায়ার মতো লেগে থাকতেন ইসলাম গ্রহণ করে নাই শ্যাব আবি তালেবের মধ্যে যখন আবু তালেবকে যখন রসুল সাল্লাহ উল্লি ইসলাম তার সাহাবজিদেরকে সেখানে বয়কট করা হলো। তখন আবু তালেবও সেখানে গিয়ে উঠল রাত্রে অন্ধকারের মধ্যে দুশ্মনরা মুসিকরা আল্লাহ রাসুর সাল্লা যেন গোপনে হত্যা করতে না পারে এই জন্য রাত্রে নিজের বিছানায়াসুলকে শুয়ে তারপরে আল্লাহ রা সুরে বিছানায় শেষ শুয়ে থাকত বুঝতে পেরেছেন কিনা কিন্তু আদৌ তার এই ভালোবাসা কোন কাজে লেগেছে কোন কাজে লেগেছে আপনার কি মনে করে লেগেছে সর্বশেষ প্রচেষ্টা জীবনের শেষ মুহূর্তে আল্লাহ রাসুর সাল্লাহম চেষ্টা করে যাচ্ছেন বলতে পেরেছে কিনা আপনার সবচেয়ে বড় সৌভাগ্যবান সবচেয়ে বড় সৌভাগ্যবান আড়াই শত বছর পর্যন্ত সলমান ফারসি আল্লাহ এই হৃদায়তের আলো লাভ করার জন্য সেই ফারস্য থেকে ফারুসেরামক স্থান থেকে বেরিয়ে প্রথমে একবার দুইবার নয় নিজেকে বিক্রি করে সর্বশেষ মোহাম্মদ ইসলামের হাতে হাত থেকে ইসলাম গ্রহণ করতে পেরেছেন এই মর্যাদার ঘোষণা পেয়েছেন সলমান উমিননি সালমান আমার অন্তর্ভুক্ত আমার দলের অন্তর্ভুক্ত এই মর্যাদা পেয়েছেন এই সৌভাগ্য আপনাদের तददिन पर वास्तवयन जतद पर्तना जीवन के शीर्खमुक्त करते जतदी पर शीर्खमुक्त होते बंधुखन यह इसलम घोषणा कर मुस्लिम हो गलम यथेष्टर इसलमर पर निजे जीवन की सत्यिकार मुस्लिम हिसे जीवन जापन करार जो एक शर्त से हे आपके शीर्खमुक्त जीवन जापन करते अर अमल को लाभ नहीं اي بي شباشي كي جنيا لو كي تقول لين سوى مسلمة چودش ايقران برشو چودشو فندر چودشو شولن بر حديث اي بي شباشي كي جنيا لو كي تقول لين اي بي شباشي منوش قلو لكولو كو منوش جايداتي مبتومي جنة اطلاب قربة تنبول چن استعزنتو لبی لأستغفر لأمي رب. الله رب من قصه انو আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য অনুমতি দেয়নি যিনি এই বিশ্বভাষীকে আমকিত করছেন তিনি বলছেন আমাকে আমার মায়ের জন্য দয়া করতে অনুমতি দেওয়া হয়নি ক্ষমা প্রার্থনা করতে অনুমতি দেওয়া হয়নি আনা ঝুরা কাবি কাবরাহা আমি তারপর আল্লাহ আব্দুল আলমীর কাছে অনুমতি চাইলাম যে আমার মায়ের কবর জিয়ারত করার জন্য তারপর আমাকে তার কবর জিয়ারত করতে অনুমতি দেওয়া হল কবর আল্লাহ তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ দেবে আখরাতের কথা স্মরণ করে দেবে সুতরাং তোমরা কবর জিয়ারত করো বন্ধুগণ তাই সতর্ক হতে হবে এই শির্কের মার পেছি পড়ে গিয়ে যদি আমরা শির থেকে জীবনকে মুক্ত করতে না পারি আল্লাহ আব্বুল হবে না এই বাদত গ্রহণযোগ্য করবেন ফলে কোরআনে করিম মধ্যে আল্লাহ সুমান তালা যখন এই বাদতের নির্দেশ দিয়েছেন সর্বপ্রথম নির্দেশ যেটি কোরআনে করিমের তোমরা আল্লাহ ইবাদত করো আল্লাহ রবীর সাথে কোন কিছুকে শরিক করো না আসুন আমরা আল্লাহ রাবুল আলমীর ইবাদত করার জন্য চেষ্টা করি এবং শিখ মুক্ত জীবন যাপন করার জন্য চেষ্টা করি আসলেই আল্লাহ সুমাহনতালা যারা চেষ্টা করবেন আল্লাহ রবুল আলমিন তাদেরকে সাহায্য করবেন কিন্তু চেষ্টাই করলাম না চেষ্টাই করলাম না সে থেকে নিজের জীবনকে মুক্ত করতে পারলাম না তাহলে আমাদের আমল আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল আলমিন যেহেতু পরবর্তী প্রোগ্রামের মধ্যে প্রশ্নোত্তর রয়েছে আপনারা আমার যে পরের প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে ইনশাল্লাহ আপনারা প্রশ্ন করতে পারবেন এখন আমরা প্রশ্নের মনে হয় অনুমতি আজ পারবো না সময়ের কারণ আছে